আলহামদুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায় মিনিটের ভিডিও সিরিজ লেসেন এইট আজকে আমরা আরবি ব্যাকরণ এবং আরবি ছাব্বিশ শিখব এবং সেটা অবশ্যই টিপিআই দিয়ে অর্থাৎ শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে দিন মানে জীবন ব্যবস্থা ও ধর্ম দিন মানে জীবন ব্যবস্থা ও ধর্ম তাহলে আমার সাথে অনুবাদ করার চেষ্টা করুন সেটা টিপিআই দিয়ে দিন তার দিন তাদের দিন দিনুকা তোমার দিন দিন, দিনুকুম তোমাদের আমার দিন দিনুনা আমাদের দিন চলুন একটি নতুন শব্দ শিখি মা এর অর্থ হল না এছাড়া এর আরেকটি অর্থ রয়েছে কি প্রশ্নবোধক শব্দ কি এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি এর উত্তরগুলো আপনি আরবিতে দিবেন মা দিন মা ইসলাম মা দিনু হু আল ইসলাম মা দিনু হুম দিনুহম আল ইসলাম আরেকটি নতুন শব্দ শিখি কিতাব মানে বই এর বহু বচন হল কুতুব এই দুটি শব্দ প্রায় দুইশ একষট্টি বার কুরআনে এসেছে এখন এগুলো বলার চেষ্টা করুন দেখি টিপিআই দিয়ে তবে শুধু আরবিতে কিতাবি, এখন প্রশ্নগুলোর উত্তর আরবিতে দেওয়ার চেষ্টা করুন মা কিতাবুকা কিতাবি আল কুরআন মা কিতাবুকুম কিতাবুনা কিতাব মা কিতাবহুম আল কুরআ মা আল্লাহ চলুন একটি শব্দ শিখি রসুল যার অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক রসুল এর বহু বচন হল রসুল এই শব্দগুলো কুরআনে প্রায় ৩৩২ বার এসেছে এখন আরবিতে উত্তর দিন मन रसुलुका रसुलद सल्लमुकुम रनुहू रसुलहम्मद्ला मन रसुलद सल्लाम एक अपना नाम जिज्ञेस करते মা ইসমুকা ইসমি আবদুল্লাহ মা ইসমুহু ইসমুহু আব্দুর রহমান তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লা